بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِن نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে তফসির জালালাইন থেকে সুরান এর পরের আয়াত হচ্ছে আগে তাকওয়ার নির্দেশ দেওয়া এখানেও তাকওয়ার নির্দেশ দিয়েই কথাটা শুরু করতেছেন দ্বিতীয় তৃতীয় হিজড়ির মধ্যে নাজির হয়েছে তো এই সুরার মধ্যে আকা মাতের আলোচনা আসছে তার আসছে একেবারে আকা পারিবারিক মাছায় মহিলাদের সংক্রান্ত মাসায় বিবাহ চলতাব নিজের তত্ত্বাবধানে লালন পালন করতেছে যখন বয়স হয়ে গেছে নিজেই বিয়ে করে নিত এটিম মেয়ে কেউ যদি বিয়ে করে তাহলে তার সেখানে হুকুমটা কি হবে এতিম হওয়ার কারণে তার কি নাকি এই সংক্রান্ত কিছু তারপর যদি বাবা মারা যায় তাহলে এরপরে যেহেতু ইহুদিদের কিছু আলোচনা গাদ্দারি এই সেই আলোচনা আসছে যুদ্ধ জিহাদের আলোচনা আলোচনা করে যুদ্ধ জিহাদের আলোচনা আসে আরবের মধ্যে যেহেতু সফর আলী হতো যুদ্ধ যুদ্ধের সফর হতো না তাই এমন এরপরে যদি কোনো জায়গায় এমন হয় যে যুদ্ধে গেছে সবাই সব সাধারণ সৈনিক আমিরকে এত মহাব্বত করে যে আমিরের পিছনে তারা নামাজ করবে সেখানে আমির কি করবে তাদেরকে কি ধমক দিয়ে দুই ভাগ করে দেবে না তাদের এই জজ্বাটা রেয় করবে যে ঠিক আছে ভাই তোমরা যখন আমার পিছনে নামাজ করতে যাও। তাহলে ঠিক আছে সবসময় হাবিয়ে নামাজ চাইতেছে এই নামাজের ধরনটাই এমন দিয়ে দিছে এটা তোর হুজুরের হসুসিয়ত না সাল্লাতুল হক এটাকে হুজুরের হসুসিয়ত না তার মানে অন্য যেকোনো আমির যদি এমন হয় যে সব যেহেতু তারা বিশেষ একটা কাজে মশগুল এই তাদের সেই জজ্বাটা রেয়াত করতেছে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান এই গুরুত্বপূর্ণ বিধানটা এই জরুরতের কারণে এটা ভেঙে চুরে একবার ঠিক আছে যুদ্ধের কঠিন পরিস্থিতি এলেও নামাজ তো দূরের কথা নামাজের জামাত পর্যন্ত ছাড়া যাবে না এই নামাজ এবং নামাজের জামাতের ফজিলত বোঝা যায় আবার এর পাশাপাশি জিহাদের ফেহাদ এত গুরুত্বপূর্ণ একটা বিধান যে জেহাদের জরুরতার কারণে নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান কেউ সার্বিক অবস্থা থেকে বের করে নতুন দিয়ে দেওয়া হয়েছে বিধান ইয়ে কিভাবে লালন পালন করা হবে এই সেই এই বিধানগুলো যদি শুধু বিধান বলে দেওয়া হয় কানুন বলে দেওয়া হয় তাহলে শুধু কানুন বলে দেওয়ার দ্বারা কোনো মানুষ এর দ্বারা পুরোপুরি পালন করা হবে না সেখানে তাদের ভিতরে হৌফে খোদা থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় থাকলেই সে আল্লাহ সেই কানুন গুলো মানতে পারবে নতুন ঘরের ভিতরে গিয়ে কে গিয়ে পাহারাদি করবে পুলিশি গিয়ে পাহাড়ি করা সম্ভব ঘরের ভিতরে গিয়ে তো সেখানে আল্লাহ তা আলাহ ওই মূল জিনিসটা উল্লেখ করতেছেন যে এই মূল জিনিসটা কারো দিলে যদি এসে যায় তাহলে তাহলে একদম ঘরের ভিতরেও আল্লাহরকম লঙ্ঘন হবে না এটা হলো তা কে বিবাহীর মধ্যে তোমরা দেখছো হয়তো বিবাহের খুদবাজে পড়া হয় খদ্দার মধ্যে এই আয়গুলো পড়া হয় এই আয়গুলো বিশেষভাবে করা হয় আর কারণ এখানে বিভিন্ন জায়গায় সংক্রান্ত আয়গুলো পড়া তো বিবাহের ব্যাপারটাই এমন যে সেখানে কিছু কিছু অবস্থা আছে যে ওই অবস্থা গুলো সম্পূর্ণ তাদের দুজনের একদম সম্পূর্ণ এখানে ওই অন্যান্য মানুষগুলো নেগ্রানি করা সম্ভব না কিন্তু সেখানে যেন তারা একে অপরের হক আদায় করে সেখানে যেন আল্লাহর হুকুম পালন করে এটার জন্য নেগ্রান হবে তাকোয়াউফে খুদা একশো পঁচাত্তর কিংবা ছিয়াত্তর কিংবা সাতাত্তর আয়াত তো আমাদের এখন যে তারতিব আছে সেই তার ছিয়াত্তর আয়াতের হিসেব আছে যদি ছিয়াত্তর আয়ের ধরা এই জ্বরটা এখন ভুল বলতেছো আমি তো অন্য সময় ইচ্ছা করে বলি না ভাবছি যে আমি তো অপূর্ব করে তো হয়তো হয়ে গেছে যারা বলে ছিয়াত্তর নাম্বার আয়াত তো তাদের কথা যারা সাতাত্তর বলে তাদের কথা মতো একটা আয়াত অতিরিক্ত আছে সেই আয়ো কোথায় হ্যাঁ মানে যা আয়াত আছে এগুলোই বাকি এটাকে হয়তো লম্বা একটা আয়াতকে কেউ একটা হিসাব করছে এই হয়তো কেউ হিসাব করছে একশো আয়াত আর কেউ লম্বা একটা আয়াত আয়াত হিসাব করছে তো এটা ছিয়াত্তরটা হয়ে গেছে আর কেউ ভাই এটাকে তিনটা হিসাব করছে হয়ে গেছে যা আছে তাই এমন তোমার তোমরা তোমাদের রক ভয় করো এই রকটা বলে এই হুকুমটা পালন করার জন্য মানুষের এরপরে একদম সূচনাটা বলতেছে তোমার তোমার উপর আল্লাহ তালা যত নত দিয়েছেন তার মধ্যে শুরুটা তোমার শুরু বলতেছে একদম তোমার জাতির শুরু থেকে জন্য জাউদ শব্দের এতলা পুরুষের উপরও হয় আবার মহিলাদের উপরে হয় এখানে তাই হয়েছে মধ্যে থেকে একটা হাড্ডি থেকে সেটা হলো উপরের হারটা এটা শুধু হল আদম আলি ইসলামের বেলায় । হয়েছে আদম আলি ইসলামের বামপাজ বামপাজ আস্তে আস্তে না তো নাকি নিচের হার একটু বেশি ছড়ানো হিসেবে বাঁকাটা কম উপরের টা বেশি বাঁকা এখানে যেটা ছিল আদম আলি ওটা দিয়ে বানাইছে এটা শুধু হলেন আদম আলি ইসলামের টাই অন্য স্বাভাবিকভাবে যেটা হয় কথা বুঝছো এমন না যে প্রত্যেক পুরুষ পুরুষের হার দিয়ে তার স্ত্রীকে বানানো হয়েছে এবং তাদের দুজন থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নারী পুরুষ রিজা ক্যাফি রানিসা বহু নারী পুরুষ ইসলাম তাকে হাওয়া বানাইছেন এবং হাওয়া এবং আদম দুজনের থেকে অনেক তারিখ পুরুষ ছড়াই গেছে এই তুমি দুনিয়াতে আসছো আরেকজন জোড়া তুমি পাইছো মনে রেখো কে দিছে এটা যার উসিলা দিয়ে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্ক করতে ভয় করিগাম এটা হলো প্রথম কেরা যেটা মুসান আর তখন তা থাকবেই না তখন যে তোমরা একে অপরকে বলো আস আলু কাবিল্লা আমি আপনার কাছে আল্লাহর আসতে চাই এই যে আল্লাহর আসতে ও আনসুদু আমি আপনাকে আল্লাহর কসন দিচ্ছি এই কথা এখানে মনে করালেন কেন ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর উচির মানে আল্লাহ তোমরা অনেক সুবিধা ভোগ করো সেই আল্লাহকে ভয় করো এটাও আল্লাহর হুকুমটা পালন করার জন্য তার আল্লাহর নাম নিয়ে সুবিধা ভোগ করা যে আল্লাহর নাম নিয়ে যখন চাওয়া হয় স্বাভাবিক অন্য লোকে দেয় এটা আপনাকে কসম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে ভয় করো ছিন্ন করো না আলহাম এটা একটা কেয়ার যেটা নসব দিয়ে তাহলে আল্লাহামের আকা হবে الله ايه উপরে তাহলে اتقوا الله واتقوا الارحام وفي قراءه بالجر عطفا على الضمير في به مجرور সেই জমির وفي قراءه بالجر عطفا على الضمير في به বিহির মধ্যে যে জমীর সেটা উপর আثر হবে মানে بیহি والارহামি তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ এবং চেয়ে থাকো আল্লাহ আল্লাহকে ভয় করো যে আল্লাহর উসিলায় তোমরা একে অপরের কাছে চাও এবং আল্লাহ প্রদত্ত আত্মীয়তার বন্ধনের উচিলায় তোমরা একে অপরের কাছে চাও এটা বাকি তখন প্রশ্ন আসবে যে না আমরা পড়ছি আদা করা ছাড়া প্রশ্ন এখানে যদি আর হামের আফা হয় বিহির উপরে তাহলে সেখানে তো জমিরের জারের উপরে হয়ে যাবে মিনগাই এ আদাতের জার এই প্রশ্নটা আসবে না তো এই প্রশ্নের হল হলো এই যে আফ ভাবে যে কায় ডাটা এই কায় এটা সহিমির মজরুর উপরে মধ্যে তিনি কথা বলছেন তো এই সুরতে তখন অর্থটা কি হবে যে আল্লাহ তোমরা চাও এবং আত্মীয়তার বন্ধনের উসিলা চাও কি তারা আত্মীয় চাইতো বলতে হ্যাঁ দিত যেমন রাহিম এভাবে তারা বলতো আল্লাহর কসম দিচ্ছি এবং আত্মীয়তার সম্পর্কে কসম তোমাকে দিচ্ছি রেহমি রাহিমি আল্লাহ তোমাদের প্রতি দৃষ্টি রাখছেন বা তোমাদের প্রতি মানে শব্দটা এখানে ছিলেন এখন নাই না বরং তার মাল চেয়েছিল তখন সেই অলি মালটা দেয় নাই এই তখন একটা নাজের হয়েছে আহ তুলা লাহু তো কোন ব্যক্তিটাকে ভাই একটা ছিল ওনার তত্ত্বাবধানে তো সে বালি হওয়ার পর যখন চাচার কাছে না তখন এইসে তখন সাথে সাথে সব দিন থাকে তোমরা তাদের সম্পদ দিয়ে দাও আিকার আল উলা সিগার উলা এটা এসে মসুল এই মসুরের এসতে মানটা এই হলো আর আগেও কোন জায়গায় দেখো নাই আর সামনে হয়তো কোনো জায়গায় আল উলা উলা মানে সিগার আল্লা দিনা এই আল্লাদিনার মানের উলা আবাহ এমন না ছেলে মেয়ে যাদের বাবা নেই ইয়েম তো বলাই হয় এটিম বলা হয় কাকে যার বাবা মারা গেছে গ্রহণ করো না <تصفيق> تتبدل الخبیثة أي الحرام بالطيب الحلال حلال البدل تمنا حرام قرونا اتأخذوه بدله طيب تباد دي تمنا حرام تنیل كما تفعلون من أخذ الجيد من مال اليتيم وجعل الرديئ من مالكم مكانا جمع تمنا اتأخذ قروب মিন আহজিল জাইদ মিম্মল ইয়তিম এতিমের মাল থেকে ভালো কোনো জিনিস নিয়ে নাও জা আলির রিম্মা আলী কুম্মা না হো এবং তোমাদের মাল থেকে কোনো নিম্নমানের জিনিস সেটাকে তার জায়গায় রেখে দাও তাহলে দেখো তোমাদের মাল যেটা নিম্নমানের সেটা হালাল এটাকে তোমরা এটার বদলে ওই ইয়েমের মাল যেটা উন্নতমানের তবে সেটা হারাম সেটা হারামটা নিচ্ছা সেটা হালাল এটা তুমি দিয়ে তুমি হারামটা নিচ্ছ এটা বলতেছে এই কথাটা বুঝছো এটা হলো যদি হাবিস আর তৈর দ্বারা উদ্দেশ্য এটা হয় আর যদি সরাসরি কথা হয় যে তোমরা হালাল এর বিনিময়ে তোমরা নিম্নমানের জিনিসটাকে উন্নত মানের জিনিস দ্বারা বদল করোনা বিত নিম্নমানের জিনিসটাকে উন্নত মানের জিনিস দ্বারা বদল করোনা এই তর্জমা হলে সেখানে হালাল হারাম সেটা তো বোঝাই যাবে উদ্দেশ্য হলো তোমাদের কাছে যদি কোনো নিম্নমানের জিনিস থাকে সেটা তুমি তুমি মালের মধ্যে লিখে দিলে আর ওখান থেকে পাই একটা অন্য জিনিসটা নিয়ে এটা বক্ষণ করোনা গ্রাস করোনা নিশ্চয়ই এটা বড় অপরাধ এটা যখন নাজিল তখন তাহার তাহার মানে হলো তলা যে গুনা হয় গুনা থেকে তারা বাঁচতে চাইল ওকানা মান তাহ আল আশুরু মিনাল আজওয়াজ তাদের মধ্যে কেউ কেউ ছিল এমন যার মাথা হাতে ছিল দশজন কার মাতা হাতে আটজন স্ত্রী ছিল ফালা ইয়া আদিলুবাই না সেই লোক তাদের মাঝে ইনসাফ করতো না তখন সামনের আয়াতিল পূর্বের আয়াতে মুসলমানদেরকে ইয়তিমের মালের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছেন পরের আয়াতে ইয়তিমের জানের ব্যাপারে যেন জুলুম না হয় এটার ব্যাপারে আল্লাহ তারা নির্দেশ দিচ্ছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুক সিতু ফিলিয়া মা তোমরা যদি আশঙ্কা করো যে ইয়িমদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না তোমরা যদি আশঙ্কা করো পারবে না যে গুণা হয় তা থেকে বাঁচতে চাও মিন ইসমি রহিম এই তাদের দেখাশোনার ব্যাপারে যে গুণা হয় এটা থেকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তাদেরকে বিয়ে করার মাধ্যমে তারা তাদেরকে যে কষ্ট দাও সেটার থেকেও বাঁচো তাদেরকে বিয়ে করে তাদের যানের উপরে ইনসাফ করতে পারবে না এই আশঙ্কাটাও করো তার মানে মালের ব্যাপারে যেমন তোমরা সতর্ক থাকো তাদের জান সতর্ক থাকো অতএব যদি তোমরা বিয়ে করতে চাও তাহলে তাদের মধ্য থেকে বিয়ে করলে যদি তাদের উপরে তোমাদের পক্ষ থেকে বলতেছিম আল্লাহামা যদি তোমরা ব্যাপারে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো মিন তাহারিহিম ফলে তোমরা তাদের ব্যাপারে গুনা থেকে বাঁচতে চাও তাহলে খাফু এটা মানে তোমরা যখন মালের ব্যাপারে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো আল্লাহ নিসা। স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না এই আশঙ্কাটাও করো যদি আয়তের মধ্যে তো জব আনসে হলো মোসান্নেফে এই আয়াতের এই জবটাকে এটাকে জব ধরতেছেন বাকি এটাকে মুরাত্ম করতেছেন ওই খাফুর উপরে তাহলে অর্থটা কি হবে যে তোমরা যদি মালের ব্যাপারে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো তাহলে জানের ব্যাপারেও তাদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো করে তোমরা তাদেরকে বিয়ে করলে তাদের মাঝে ইনসাফ করতে পারবে না এই আশঙ্কাটাও করো ফানা মান মা তোমরা বিয়ে করো মা মিনার নিসারা উদ্দেশ্য হলো ইয়েতিমদেরকে ছাড়া অন্যদেরকে অন্যান্য মেয়েদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে তাদেরকে বিয়ে করো দুজন তিনজন কিংবা চারজন ইফনাইনে ইফনাইনে ও সাল ও আল্লাহ আল্হ আলী এর বেশি করো না যেটা বললো কেন বললো যে যারা ইয়েমদের তত্ত্বাবধায়ক ছিল তারা ইয়েতিমদের মালের ব্যাপারে যেমন কিছু কিছু খেয়ালত করে ফেলত যানের এটা কেমন যে যখন কোনো এতিম মেয়ে তত্ত্বাবধানে থাকতো এই মালটাকে তার তত্ত্বাবধানে মোহর ইত্যাদি ভালো করে দিত না এবং স্ত্রী হিসেবে তার যে হক সেটাও ঠিক পোদ আদায় না এই তখন এই করে আল্লাহ তাহলে এই বিষয়টা করলেন যে এটা তোমরা করোনা যদি তোমরা তাদেরকে স্ত্রী বানালে তাদের মাঝে চারটা সিফত দেখে বিয়ে করা হয় তার মান বংশীয় মর্যাদা সৌন্দর্য দিনদারি এরপর হুজুর বলছে যে ফাজফার তো যাদেরকে তোমাদের ভালো লাগে তাদেরকে বিয়ে করো সংখ্যাটা হলো দুই তিন চার বলে তাজিদ ফাইন আল্লাহ এই যে অবকাশটা দেওয়া হয়েছে তা আদে আল্লাহ তালা দিচ্ছেন যেহেতু আল্লাহ তালা পুরুষদেরকে বানিয়েছেন পুরুষদেরকে তাদের ভিতরে কতটুকু হাজত আছে এটা আল্লাহ তারা ভালো করেই জানেন এই অবকাশ দিছেন কিন্তু পাশাপাশি এটাকে কেউ যেন এটাকে কেউ যেন জুলুমের রাস্তা না বানাতে পারে এই জন্য পরপরই বলতেছেন যে যদি তোমরা একাধিক বিয়ে করলে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো তাহলে কিন্তু সাবধান একাধিক বিয়ে করো না একটাই বিয়ে করো একটা করলেও যদি তোমাদের অসুবিধা হয় যে স্ত্রী হিসাবে তার যে হক সেটা করতে পারবে না তাহলে বিয়েই করোনা তুমি তো কি করবা বান্দি রাখবা বান্দি তাহলে একজনকে বিয়ে করো আলামা মিদাল অথবা তোমাদের ধীন বাদির উপর খ্যান্ত থাকো মালিকানা ধীন বাদীর উপর ক্ষেন্ত থাকে দেখো ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো। তাহলে ইসলামী হুকুমতটা এমনই ইসলামী হুকুমতটা এমনই যে সেখানে কোনো পুরুষ বা কোনো নারী জিনা করার কোনো পরিস্থিতি আসবে না চিন্তাই আসবে না তাদের মাথা ইসলামী হুকুমতের মধ্যে একটা হলো যে এমনভাবে পরিবেশটা তৈরি করা হবে যে সেখানে কেউ জিনা করার মতো কোনো সুযোগই পাবে না সুযোগই পাবে না দেখতে পারে না তাহলে পুরুষ হিসাবে মহিলাদের প্রতি তার ভিতরে যেটা রক্ত থাকে রক্তবতটা পুরো জমা থাকবে নষ্ট হবে না তো জমা থাকলে স্বাভাবিকভাবে বিয়ে করার প্রয়োজন দেখা তো যদি তার কাছে পয়সা থাকে তাহলে বিয়ে করে নেবে আর যদি পয়সা না থাকে তাহলে আর যখন তার যে যখন জমা থাকবে না যে এই এত টাকা যৌতুক লাগবে এই লাগবে সেই লাগবে চাহিদা আর দেখাবে না কারণ সে তো তার ভিতরে রক্তবতা জমে আছে এখন মেয়ে পাওয়াটা তার সেইটা কি সে গৌরবের জিনিস মনে করবে নিজের সাহায্য মনে করবে এখন অবস্থাটা কি হয়েছে প্রতি খুব একটা আগ্রহীও না যদি সেই হিসাবে বান্দি রাখবে সে চারজনকে বিয়ে করা অথবা শুধু একজনকে বিয়ে করা অথবা বান্দি রাখা তাসারি মানে একটা পন্থা এ কারো যদি বেশি প্রয়োজন হয় তাহলে ঠিক আছে চারটা বিয়ে করো স্বাভাবিকভাবে একজন পুরুষ সে যদি পাঁচ দামান থাকে তাহলে সর্বোচ্চ চারটা স্ত্রীর প্রয়োজন থাকতে পারে এমন ছিল চারজন স্ত্রী ছিল একজন পুরুষের ভিতরে এতটুকু যদি সুস্থ থাকে এবং সে পাকদামানির সাথে জীবনযাপন করে দুইটা জিনিস সুস্থতা এবং পাকদামানি দুইটা যদি থাকে তাহলে চারজনের চাহিদা তার ভিতরে থাকতে পারে থাকাটাই তার পাক দামান থাকার লক্ষণ আলামত হবে এবং যদি তুমি ইনসাফ করতে পারবে তাহলে করো কিন্তু যদি না পারো তাহলে একটাই একটাই বিয়ে করতেন একটা অর্থাৎ তা আজহাজের এজাজতটা ইসলাম এমনি ছেড়ে দিছে এমন না বরং এখানে কঠিন শর্ত লাগিয়ে রাখছে তার উৎপাদ দেওয়া হয়নি করতে পারলে তুমি করো বাকি করার পরে আল্লাহ হুকুম যেটা সেটা তোমাকে বান্দি সংক্রান্ত অনেক আছে যেগুলো তোমাদের হয়তো পড়ার মধ্যে আসবে দেখো নারীদের প্রতি ছিল অন্যান্য পণ্যের মতো একটা পণ্য মনে করা হতো নারীদেরকে ইচ্ছে করলেই পুরুষে বিয়ে করতেন বিয়ে করার পরে বাস ওরে ফেলে রাখতো কোন রকমের হক কিচ্ছুই মনে করা হইতো না সেখানে কোন জায়গা থেকে নারীকে ইসলামে কোথায় উঠেছে কোথায় উঠেছে কিন্তু এখন এটা উঠানোর পরে ধরে রাখার জিম্মাদারিটা ছিল আমাদের আমরা সেই জিম্মারিটা পালন করিনি তারপরে চলে গেছে এবং কিছু ওই নারী লোভী কিছু পুরুষ ওদেরকে ওই অবস্থায় রেখে ওদেরকে ভোগ করতে চাইতেছে আর সত্যিকারে যেই ইসলামে তাদেরকে সত্যিকার হক দিছে সেই ইসলামটাকে তাদের প্রতিপক্ষ বানিয়ে রাখছে আর আমরাও সেই ইসলামের পক্ষে যেভাবে দাঁড়াবার দরকার সেভাবে দাঁড়াতে পারতেছে না যারা নারীবাদী ওই নিজেদেরকে প্রকাশ নারীবাদী যে এই মানুষগুলি ওদের ঘরের মধ্যে নারীদের প্রতি করে ওরা প্রতিছে কথা দিয়ে কি ভাবে কিভাবে রাখছে নারীদের যে কাজটা ওরা আগে থেকে নিজেদের জিম্মাদারি হিসেবে মনে করতে সেই কাজটা তাদের এখন করা লাগে অতিরিক্ত আরো একটা কাজ তাদের করা লাগতেছে ঘরের কাজগুলো তো তাদের থেকে ছুটে নেই ঘরের কাজগুলো তাদের করা লাগতেছে আবার তাদের বাইরের কাজগুলো এখন করা লাগে দেখুন বাইরের কাজগুলো করা লাগে এটা তাদেরকে যদি এইভাবে বলা হতো যে ঘরের কাজগুলো করা যাও তোমাদের দায়িত্ব বাইরের কাজগুলো করা তোমাদের দায়িত্ব দায়িত্ব শব্দটা বললে তার একটু চিন্তা আপনা করতে যে কিবে আমাদের দায়িত্ব বেড়ে যাইতেছে চিন্তা ভাবনা করতো বাইরের কাজটা বাইরের জিম্মা দেখে তারা নিতেই চাইতো যে আমাকে রান্নাবান্না আমা আমাকে করতে হবে বাচ্চাদেরকে লালন পালন আমাকে করতে হবে আবার গিয়ে চাকরি করে পয়সা কাম উপার্জন করা সেটা আমাকে করতে হবে রাস্তাতে মাথায় মাটির কি বলে এটাকে টুকরি মাথায় নেওয়া এটা আমার দায়িত্ব দায়িত্ব শব্দটা বললেই তারা খেপে যেত নিতে চাইতো না কিন্তু অধিকার অধিকার শব্দ বলছে অধিকার কারণে সাধারণ স্বাভাবিক একটা শব্দ অধিকার শব্দটা এমন এটা কাউকে যদি বলা হয় তাহলে সেইটা নিতে চায় নিতে চায় এই একটা শব্দ দিয়ে পুরো নারী একদম বানিয়েছে অধিকার যেন চেয়ারে যে অনেক তোমাদের টাকা পয়সা লুটপাট করে খেতে পারি এখন এটা তো নিজে যেতে পারবো না তোমরা আমাদেরকে এই চেয়ারে বসানোর তোমাদের দায়িত্ব কিন্তু দায়িত্ব যদি বলি তাহলে কারে ঘর থেকে বের করে এখন সবাই চিন্তা করছে আরে একটা অধিকার তো আমার একটা পালন করতেই হবে এই বোকার মতো ধরতে শুরু করছে এই অধিকারে কি হয়েছে ভোট একটা দিলাম আমার ভোটে কোনো কাজই না আর কাজ হলো যে নেতা হইছে সে আমার কথা কে শুনবেন এই বোকা এই বোকা সব অন্য না যেমন বলেন যে এই কিছু মানুষ আছে যে ইসলামী নামটা দেখলেই তারা মনে করে যে মদিনা থেকে আসছে মদিনা থেকে আসছে ইন্স্যুরেন্স এটা লাগিয়ে দিয়ে লাগিয়ে দেয় বা এটা ইসলামী ইন্স্যুরেন্স হয়ে গেছে অথচ হলে এমন যেমন ওই অসম্ভব হাকিত না বুঝে দৌড়াইতেছে নিজেদের শ্রম শক্তি পয়সা সব ব্যয় করতেছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তোমাদের সব পড়াবো তোমাদেরকে সবাই বললাম যে আমি যে পড়াবো না আমি সবক বা পড়াবো না একটা সিদ্ধান্ত নিলাম আমি তোমাদেরকে বলে রাখলাম যে প্রতিবাদ করো প্রতিবাদ করো তোমাদের অধিকার এই যে অধিকার তোমাদেরকে বলে তোমাদের একটা অধিকার করো অধিকার তোমরা আমার চাপ করার জন্য অন্যান জামাত ভেঙে ফেলি তাহলে হুজুর একটু নিজের উপরে চাপ বোধ করবে চাপ বোধ করে আমি তোমাদের দাবিটা মেনে নেবো এটা তো হলো চাপ যদি করি আর যদি না করি আর যদি না করি আমি তোমাদের না করি তাহলে এটা হলো অধিকার এটা হলো অধিকার দাবি আদায়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে লং মার্চ রোড মার্চ এই মার্চ সেই মার্চ টাকাটা যেই যাদের জন্য সেখানে পাঠায় দিলে বাস একটু খানা খেতে পারলো একটু দুটা পোশাক অথচে পতিতলের মালিক সেই চালাইতেছে এটা অবস্থাটা এই পথে হয়ে গেছে না যে নিজেই ন্যাংটা তারে বলতেছে আপনি অন্যান্য কে ন্যাংটা থাকতে দেবেন না এটা আমরা আপনার কাছে দাবি জানাই আকসার মানুষগুলো ভালো কখনোই হবে না কেউ যদি একটা আল্লাহ না আল্লাহর মানে আল্লাহ তালে তো করেন কত জায়গায় আসে না আপনি চাইলেও অধিকাংশ মানুষ ইমানদার হবে অমা আকসার উন্নাস বলো হারাস্তা মেনে অধিকাংশ মানুষ আপনি চাইলেও মুসলমান হবেন অধিকাংশ মানুষগুলো আমার পক্ষে আনি আইনা পরে একটা কিছু করবো এটা তো কখনোই হবে না অধিকাংশ মানুষগুলো ভালো জিনিসের পক্ষে কখনোই আসবে সবার তো নফসটা আছে আর সত্যিকারা যেটা ভালো মানে আল্লাহর এটা নফ্সের বিপরীত অর্থাৎ নফ্সের বিপরীতটা অধিকাংশ মানুষই গ্রহণ করবে না এটা হলো রম্পুল্লা আলমিনের নীতি ইসলামের নীতি এটা ইসলাম ধর্ম অর্থাৎ ফিত্রতেরই খেলাফ যে অধিকাংশ ভালো হয়ে এই পথে মেহনত করা মানেই হলো যেন একজনে যাবে হাঁটতে না এই বলো এটা কি আমরা এনকার করতে পারবো জামাত ইসলামের দ্বারা কত মানুষ আছে না যদি জামাতের দাওয়াত না পেতো সে নামাজি নামাজই পড়তো না জামাতের দাওয়াত না পেলে সে এই হয়তো যতটুকু দাঁড়িয়ে রাখছে এই দাঁড়িটাও সে রাখতো না কিছু হইছে না বেদাতিদের দ্বারা কিছু ফাইনাকে অস্বীকার করবো বেদাতি পীরদের দ্বারা কিছু কত মরিদ আছে না পড়তে আছে কিছু ফাইদা তো হবে কিন্তু কোথাও কিছু ফায়দা অন্যদের বেলায় হলেও ঠিক আছে কিন্তু আমরা কেন কিছু ফায়দার উপর ইয়ে থাকবো এটা আত্মসমালোচনা এটা কোনো ভিন্ন কিছু না আমাদের আমাদের থেকে তো আরো বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে বড় কিছু করার সম্ভাবনাটা আছে দেখুন প্রথমে হলো জল আগে বুঝা জিনিসটা বুঝা আন্দাজি দৌড় দেওয়া সমর্থন করা না বুঝা নেই হানি আহ তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দাও খুশি মনে আহ তিসা আসুকাত হিনা খুশি মনে দিত না জেবরান দিত ইসলাম বলতেছে যে তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দাও খুশি মনে খুশি মনে দাও আহ আহ নিশা আহ সদু কাতিহিনা আয় মোহ রাহ মাস দরুন কারোর কাছ থেকে যদি আমি দশ টাকা টাকা নেই তাহলে এটা যেমন আমার জিম্মদারি মনে করি আমাকে অবশ্যই দিতে হবে মতটা ঠিক এমন যত তাড়াতাড়ি দিয়ে ফেলা যায় তত ভালো এজন্য প্রথমেই এতটুকু পরিমাণ ঠিক করা যায় যতটুকু আমি দিতে পারবো সহজে নাম পড়ানো দরকার কি আছে দশ হাজার টাকা দশ লাখ টাকা যতটুকু আমি সবাই আমার যতটুকু আছে পাঁচ টাকা চাকরি করে সে গিয়ে পাঁচ লাখ টাকা মোহর ধরছি তো বুঝাই যে এটা হলো ওই যে বাচ্চারা যে খেলা সময় বলে না যে আমার মুঠের মধ্যে কি আছে কইতে বলে এক কোটি টাকা দিবো বেশি বললেই বুঝে যায় যে দেবে না বেশি বললেই বুঝে যায় দেবে না আর যদি বলে যে আমার মুঠের মধ্যে কি আছে এটা যদি বলো তাহলে তোমার দশ টাকা দেবো কম বললে বুঝে যায় যে আশো লেটার এত বেশি পরিমানে ধরে সংখ্যাটা শুনলে দেয় তারা যদি খুশি মনে কিছু অংশ তোমাদের কে দিয়ে দেয় তারা যদি খুশি মনে কিছু অংশ তোমাদেরকে দিয়ে দেয় নামি ফাহ নটা আসলে ছিল ফাহ পাল থেকে এটাকে সরিয়ে এনে তমিস বানানো একটা কি মূলত হয়ে যায় মহরের কিছু অংশ ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি তাদের দিল খুশি হয়ে যায় বা ও হবে না লাকুম দিয়ে দেয় দিয়ে দেয়ার মানে তোমরা দিয়ে দিলে এবার সেখান থেকে তোমাকে কিছু দিয়ে দিল। অথবা একদম সম্পূর্ণ নিজের ইচ্ছায় বললো যে আচ্ছা অর্ধেকটা আমাকে দেওয়া লাগবে না প্রথম দিন যদি সে মাপ করেও দেয় তারপর সেটা মাপ হবে না প্রথম দিনকে বলবে আমি দেবো না অপরিদিকে একটা সাথে দেখা হয়েছে প্রথম দিনই এটা ছাড়লেও তো হবে না তো হবে না হ্যাঁ পরে যদি বলে যে আচ্ছা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবে ঠিক আছে ফাঁকুলুহ হানি তো সে যদি কিছু অংশ খুশি মনে ছেড়ে দেয় ফাঁকুলুহ হানি আমার তাহলে তোমরা তা বক্ষণ করো সেটা হালাল এবং প্রশংসনীয় এখানে এটা দেওয়ার ব্যাপারে একবার একসাথে দেওয়া এটা কোনো জরুরি না বরং সে কথার কথা দশ হাজার টাকা করে দেয় মাসে তো দশ হাজার টাকা তার নাফাঁকা হিসেবে দিলো আর অতিরিক্ত বললো যে আমি অতিরিক্ত আরো পাঁচ টাকা দেবো এটা মোহর হিসাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেন ব্যাস হয়ে গেল একসাথে মনে করো তাকে দুইটা কাপড় দেবে দুইটা কাপড় দিলো এরপরে দামি আরেকটা কিনে বললো এটা মোহর হিসাবে সে বললো ঠিক আছে অলঙ্কার আমাদের অনেক সময় হয়টা কি হয় কিন্তু ওই ভাবে করে দেওয়া হয় না বা সেটা মনে করে না হয় অনেক মানুষ গ্রামের যারা স্ত্রী নামে জমি দিয়ে দেয় তো এটা যদি মোহর হিসাবে দিয়ে বাস হয়ে গেলো যেটা মোহর হিসাবে এই এতটুকু জমি তোমার নামে দিয়ে হয়ে যদি স্বেচ্ছায় দিছে এটা তুমি বুঝতে পারো তাহলে এখান থেকে আমার ভিন্ন কথা বলতে শুরু করছে তাকে আমি তার মাল দিয়ে দেব। সময় হওয়ার আগে দিয়ে দেব। না এটা আবার কোনো না বরংমদের মাল দিয়ে দেবে মানে হলো যে তাদের যখন গ্রহণ করার সময় হয়েছে উপযুক্ত বয়স হয়েছে আবার বুদ্ধি শুদ্ধিও আছে তখন দিবা খানা পিনা পোশাক আসা দিতে থাকো এটা বলতে চাই তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিও না বলা এত নির্বোধ যারা আসলে তাদের সম্পদ যেটা তোমাদের কবজায় আছে সম্পদ যেটা তোমাদের কবজায় আছে মানে পূর্বের বলছে তোমরা তাদের সম্পদ দিয়ে দাও থেকে তুমি এটা মনে করো না যে তাদের সম্পদ যেটা তোমাদের হাতে আছে এটা সে যেই হালাতেই থাকুক তার তাকে আল্লাহ কেয়ামা তোমাদের সম্পদ সম্পদকে আল্লাহ তোমাদের জীবনের অবলম্বন বানিয়েছেন যে সম্পদকে কে আল্লাহ তোমাদের জীবনের অবলম্বন বানিয়েছেন এটাকে তোমরা এমন ব্যক্তিদের হাতে দিও না যারা সম্পদটাকে নষ্ট করবে তোমাদের সন্তানদের অবস্থাকে ঠিক রাখেম এটা হলো আল্লাহ কেয়ামা এই মালটাকে কেয়াম কেন বললো তো বললো যে ওই সম্পদ যে সম্পদ কে তোমাদের জীবনের অবলম্বন বানিয়েছেন জীবিকা ঠিক রাখে এবং তোমাদের আউলাদ অবস্থাকে ঠিক রাখে তাহলে তারা এই সম্পদটাকে নষ্ট করে দেবে। এটা হলো ওই যে লাটার সাথে তার লোকটা যে তোমরা সুফাহাদেরকে তোমাদের সম্পদ দিও না বললো কেন মা ওই মাল যে মাল দ্বারা পণ্য সমূহের মূল্য নির্ধারণ করা হয় মা তুকাউবি যেই মাল দ্বারা পণ্য মূল্য নির্ধারণ করা হয় মাল দিও না বাকি বিশেষ ভাবে হলো মাল যদি তোমাদের তত্ত্বাবধানে থাকে তাহলে পর্যন্ত সে সুফাহা থাকে মাল দিও না তবে সেই সম্পদ থেকে তাদেরকে আহার করাও। দেখো বাবারা সময় হলে তোমাদেরকে দিয়ে দেব। এখন দিচ্ছি না যেহেতু তোমাদের সময় হয়নি এখনো বয়স হয় বুদ্ধি শুদ্ধি হয় নাই হুম যে তোমরা তাদেরকে এই সম্পদ দিয়ে দেবে তাদের সম্পদ ইদা রাশাদু যখন তাদের বুদ্ধি শুদ্ধি হয়ে যাবে রাশাদু মানে কি বুদ্ধি শুদ্ধি বুঝ হবে